মোহাম্মদিহি ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أنشكر لي ولوالديك إلي المصير وَإِن جَاهَدَاكَ عَلَى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ <تصفيق> يَا بُنَيَّ إِنَّهَا إِن تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّن خَرْدَلٍ فَتَكُن فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ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 লোকমান আলী ইসলামের কথা উল্লেখ করে বলছেন তোমরা স্মরণ করো যে কথাটি লোকমান তার ছেলের জন্য বলেছিল তার ছেলেকে বলেছিল। লোকমান তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন প্রথম উপদেশ ইয়া বুন লাখ বি আমার প্রিয় ছেলে আমার আদরের ছেলে তুমি আল্লাহর সাথে শরিক করবে না কাউকে আমাদের যদি চিনিয়ে নিতে পারে খুব ওইটা বলবে না বেশি খুনে একটা লোক আমার এখানে আমার ছাত্র ছিল অনেক পুরাতন সে বলেছে ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আসার সময় তার চাচা তাকে বিশেষ উপদেশ দিলেন বিশেষ মধ্যে একটা ছিল অমুক এলাকার সাথে তুমি আমি বলব না আমি দেখাচ্ছি মানুষ টাকা পয়সার দিকে কতটুকু তাদের গুরুত্ব আল্লাহর কর্তবাদ ইবাদতের গুরুত্ব কম দুর্বলতা বেশি ইমানই লাইনে লুকমান আলী ইসলাম সর্বপ্রথম যে উপদেশ দিয়েছেন তা হচ্ছে খবরদার তুমি শিরিক করবে না আল্লাহর তো ইবাদত করবেই কিন্তু করলে হবে না যদি আল্লাহর সাথে তুমি শিরিক করে না অনেক আছে দেখবে আল্লাহ সলাতাল তাহা যদি সলাত হয়ে তো প্রত্যেক দিনে একপাড়া পড়ে সহিদাত কবুল হবে আল্লা সব নষ্ট হয়ে যাবে এজন্য শিরিক থেকে বাঁচা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আমার জন্য ফরজ আপনাদের জন্য তুমি আল্লাহর সাথে সিরিক করো ছিনিয়ে নিলেন হ্যাঁ আজকে এই মসজিদে খুতবা হয়েছে রিসওয়া সম্পর্কে রিসুয়া মানে ঘুষ ঘুষ খাওয়া ঘুষ নেওয়া আর ঘুষের জন্য লেনদেনের ক্ষেত্রে নেত্রী লাগে কি যে হয়ে গেছে আমাদের দেশের অবস্থা আল্লাহ হ্যাঁ ঘুষ ছাড়া একটা চাকুরিও পাওয়া যায় না যদি বড় চাকুর হয় তাহলে বড় বড় টাকা চাকুরি পেলাম তাহলে আমাকে প্রথমে টাকা গুলি উসুল করতে হবে তাই এক নম্বর সে প্রথমে দুলুমের শিকার বড়দ আলিম তার উপর দুলুম করেছে তারপরে সে অন্যের উপর দুলুম করলো আমরা এটা বিশ্বাস করি না ক্ষতির সম্মুখীন হচ্ছে বাধ্য হয়ে তাকে ঘুষ দিতে হচ্ছে এরকম যদি হয় তাহলে ওই মশলা হচ্ছে আরেকটা কিন্তু সাধারণত ঘুস দেয় ঘুসেন ক্ষেত্রে মানহানি করলো একজনের ইজ্জত লুন্ডন করলো হ্যাঁ সব দুলুম কিন্তু এই সব জুলুম থেকে বড় দুলুম হচ্ছে ইন্সুল সবচেয়ে বড় হচ্ছে এই জন্য সব যদি আল্লাহ করতে পারে আল্লাহ মাফ করতে পারে ওকে আল্লাহ খুশি করে না আল্লাহ যা চা তা করতে পারে ওকে বলবে ওকে মাফ করো তো আর না হয় তার নিজ পক্ষ থেকে ওকে দিয়ে দিবে কিন্তু এর চেয়ে কম মানের গুণা যেসব ওগুলো যদি আল্লাহ চায় তাহলে মাফ করবে এবং করতে পারে কিন্তু আল্লাহ কিন্তু ওয়াদা করেননি আমি সব গুনা মাফ করে দেব বলেছেন নাকি তাই কেউ যেন অনেক মানুষের মাফ করবেন না বাকি ছোট মোটু জুলুম যেগুলি ওগুলো যদি আল্লাহ চায় তাহলে মাফ করবে কিন্তু আল্লাহ তো বলেনি আল্লাহ তোমাকে মাফ করবে এই আমাদের সকলকে সচেতন থাকতে হবে আমরা যেন বড় সিরিক বড় না করি আচ্ছা আপনি এবাদত করলেন সব করলেন ইমান আনলে ঠিক কিন্তু ইমানের সাথে জুলুমের জুলুম মিশিয়ে দিলেন এই অবস্থায় আপনার এবাদত হয়ে গেল কি বেকার যেভাবে যারা ইমান আর ইমান সংমিশ্রণ করল না তাদের জন্য রয়েছে পরিপূর্ণ শান্তি আর নিরাপত্তা আর তারাই হচ্ছে হেদায়তপ্রাপ্ত তখন সাহাবে আল্লাহ রসুল ইসলাম করলেন আর তাদের জন্য রয়েছে পরিপূর্ণ শান্তি তো আমাদের সবাই তো আমরা জুলুম করি ছোটখাটো এইটা হচ্ছে জুলুম সাহাবে কাম বললেন ইয়া রসুল্লাহ আদালত আমরা জুলুম করি তাহলে আমার মাপ বাবু আল্লাহ আচ্ছা আল্লাহ বললেন তোমরা যেবে মনে করছো সেটা নয় শুনো তোমরা লোকমানের কথা শুনো নিদিন এর পূর্বে বলে হে আমার আদরের ছেলে তুমি আল্লাহর সাথে শিরিক কারণ সিরুক হচ্ছে মহাবণ তাই এখানে উদ্দেশ্য হচ্ছে শিরিক তাই বোঝা গেল সিরিক যদি আমরা না করি বাকি খাটো গুণা আর এই অবস্থায় এটা নয় এজন্য আমাদেরকে বড় গুণা থেকে দূরে থাকতে হবে ছোট গুণা দূরে থাকতে হবে এরপরে রব্বুল আলমী মানুষকে যে তার মা ক্ষেত্রে বিশেষ দিয়েছেন তার উল্লেখ করলেন ই আমি মানুষকে উপদেশ দিলাম তার মা সাথে সদ ব্যবহার করার বিওয়ালি ওয়ালিদ মানে কি জন্মদাতা তিনি আপনাকে জন্ম দিয়েছেন আপনার মা আপনার আব্বা দেই প্রবুল আলমিন মায়ের কথা উল্লেখ করলেন কারণ মা বাবার মধ্যে মা কষ্ট করলেন বেশি যদিও বাপের কষ্ট কম না আপনি যেমন বাপ আপনি অনেক কষ্ট করেছেন বাচ্চা কাচ্চা লালন পালন করছেন লালন পালনের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার বাচ্চাকে তার পেটে ধারণ করেছে সুবাহ এত কষ্ট হয়েছে আপনি তার সাথে থাকেন তাহলে বুঝবেন যারা বিএসে দি করেছে ওরা বুঝে আর আমাদের অনেক তো মনে হল বিশকিল আমাদের হ্যাঁ তার স্ত্রীর মায়ের কষ্ট কিরকম বুঝবে কত কষ্ট করলেন আপনার মা হ্যাঁ রে হ্যাঁ হামালা তু উমু ও বাপ কষ্ট করেছে কিন্তু মায়ের এক রাত্রে কষ্ট মনে হয় বাপের সারা জীবনের কষ্ট সমান হবে না এত কষ্ট করবো কেন আবার যারা বড় বড় শিক্ষিতা বরাবরাই ঠিক না ভাই বলে বাচ্চা লেনে কি জরুরত নেই তাই অনেকে দেখা যায় এবারে রে বাইরে একটা সন্তান হলো না দোয়া করবেন হুজুর দোয়া করবেন তোমাকে দোয়া করবে তুমি তো আগে বগেই বন্ধ করে দিয়েছ এবারে দোয়া করলে দোয়া কবুল হবে নাকি আলিল অবশ্যই রব আলমিন বলেছেন রিন আকাশ আকাশের সার্বভৌমত্ব الله বাংলাদেশের সার্বভৌমত্ব কার না আপনি বললেন আপনার জনগণের যদি আপনার সার্বভৌমত্ব আপনি মারা যান কেন যায়নি যাননি কোথাও বললাম দাদা মারা যায়নি বড় নেতা আপনি চুটুমিয়া আপনিও তো মরবেন তাহলে আপনার সার্বভৌমত্ব হলে কি হলো কিরকম সার্বভৌমত্ব তোমার নয় সার্বভৌমত্ব কার আল্লাহ বিশ্বাস করো মুসলমান আকিদা ঠিক নাই সব নষ্ট হয়ে যাবে লীলা হিমুল কুসিবল আল্লা যা চায় তাই সৃষ্টি করে ইহা বলি যাকে চায় তিনি যাকে তিনি কি দান করেন নর দান করেন যাকে চান মেয়ে দান করেন মেয়ে ছেলে আর যাকে চান বেটা ছেলে দেন খুরান আর যাকে চান উভয় দেন নর নারী দেন তাই আমরা অনেককে দেখতে দেখেছি বা দেখতে পাচ্ছি শুধু ছেলে ছেলে মেয়ে নাই প্রথমে বলে শুধু ছেলে হলেই ভালো তাই না পরে যখন দেখলো দুইটা দিনটা একসাথে মেয়ে দাও বলে কিনা দেখছেন কিনা আর আরেকটা শুধু মেয়ে মে মে ছেলে হয় না ছেলে নাই ইয়াল্লা হুজুর পানি পড়া দিন একটু দোয়া মুশকিল মুশকিল দোয়া তো করবি আলহামদুলিল্লাহ আল্লাহ চাইবে যখন আটকা পড়ে ডাক্তারের কাছে যায় কিছুই নাই না হচ্ছে না শুধু মেয়েরা একটা লোক কয়েক পূর্বে তার কয়েকটা মেয়ে মে প্রত্যেক ছেলের পরে প্রত্যেক মেয়ে জন্ম নেওয়ার পরে আশা রাখে পরবর্তীতে হবে ছেলে না হচ্ছে না চার মে। এবারে নিয়ে এসছে বাংলাদেশ থেকে তাবিজ বলছে এক হাজার টাকার তাবিজ নিয়ে আচ্ছা এই যে আকিদা এইটা ছোট সিরিক নয় বরং কি বড় হারা হয়ে যাবে মানুষ তাবিজ কিছু দিতে পারে না দিবে কে আল্লাহ আর যদি তুমি বলো না না এটা একটা ওই ওষুধের মতো দিলাম এরকম যদি আঁকি দেওয়া হয় তাহলে হবে কি ছোট সিঁড়ি কিন্তু ছেলে পরবর্তীতে কি আরেকজন ওকে বুঝালো এগুলো এসব বাধ্য অনেক কিছু বুঝালো জানিনা আরেকজনের বক্তব্য আমি শুনেছি তার বক্তব্য কতটুকু সত্যি তোমার জানা নেই কিন্তু সে রকম বলেছে ওই ব্যক্তি মুসলমান হিসেবে তাকে বিশ্বাস করি এই বলেছে পরে নিয়ে গেল এক জায়গা থেকে পানি পড়া নিয়ে আসবো কাউকে বলবে না ইনশাল আল্লাহ তোমাকে দিবে ওইটা বাধ্য আল্লাহ জাতির উপর বিশ্বাস আর পানি পড়া নিয়ে গেলে পানি পড়া পরবর্তীতে সত্য সত্যই। চার মেয়ের পরে ছেলে একটা হয়ে গেছে সুমাহ আসলে নির্ভর না ওকে আবার বলা হয়েছে পানি পরা দিদি তোমার মধ্যে ত্রুটি বিচ্ছু থাকলে হ্যাঁ আর তুমি আল্লাহর চলে আসবে চলে আসবে ছেলে একটা সুমাহ চার মেয়ের পরে ছেলে আরেকটা লুক আমার কাছে আসলো সেদিন কয়েকদিন পূর্বে মনে হয় এই ঘটনা জেনেছি আর কি বলছে আস্তাফর আকিদা কথা বলে তার নাকি ছা এখন এসে যা আবার পানি পড়া মনে হয় ঘটনা শুনে করতে নিমে পানি পড়া পানি পড়ায় কিছু হবে না ছেলে দেয়ার মালিক আমি না মেয়ে দেয়ার মালিক আমি না আর দে আর যাকে চায় উভয় দে আল্লাহর কোথায় এবারে তুমি পানি পড়ানো কোনো অসুবিধা নেই পানি পড়া হয়তো কোনো ফায়দা হবে কিন্তু ছেলে মে দেয়ার মালিক পানি পড়ানা আল্লাহ এই জিনিসটা আপনার ভালো করে বুঝবেন আপনি ঠিক রাখা দরকার অনুমানিক এই মায়ের কথা আসলে অসুবিধা নেই কিছু বলা উচিত আল্লাহ মনে হয় পনেরো ষোলো বছর পূর্বে ব্যয়ের চেয়ে বেশি আমি হজে গেলাম মসজিদ হারামে একজন বয়স্ক পাকিস্তানি সাদা দ উদ্যবে দাঁড়ি লম্বা হজে এসেছেন এর পূর্বে নাকি আরেকবার হজ করেছেন তো তার নিজের যারা সাথী ওদেরকে হারিয়ে ফেলেছেন তো একটা মোবাইল নম্বর আছে ওর কাছে কল দিচ্ছেন কিন্তু তুলছে না বা এরকম আর কি আমি বলো আমি দেখি আমি কল দিলাম তারপরে ওই লোকটিকে পাওয়া গেল গেলাম এরকম তিনি এই ব্যক্তি এখানে আছেন বাবুল মালিক আব্দুল আজিজের কাছে আপনি তাকে এখান থেকে এসে নিয়ে যান তার লুককে এরকম বসেছি তারপরে জিজ্ঞেস করলাম কি হব চচা ছেলে মেয়ে কেমন এই যে স্বাভাবিক একটু ফুর্তি করার জন্য লুকটি হারিয়ে গেছে তাই না যখন জিজ্ঞেস করলাম বাচ্চা কেমন ছেলে মেয়ে কেমন আপনার সাথে সাথে তার চুখ দিয়ে পানি বের বের হয়ে যাচ্ছে পানি বের হচ্ছে বললেন বাবা আমার সাত একটাও ছেলে নেই সুফহান সাত মেয়ে একটাও ছেলে নেই আমি বললাম বাবা আল্লাহ রসুন বলেছেন যদি কারো তিন মেয়ে হয় অথবা তিন বুন হয় এর কম আছে দুই পর্যন্ত আচ্ছা তিন মেয়ে হয় বা তিন বুন হয় আর সে এদের লালন পালন করে এদের দিন শিক্ষা দেয় তার উপর সহজ হয়ে গেছে যখন বললাম তখন বল আলহামদুলিল্লাহ হ্যাঁ লাইনে এসে গেছে বড় চচা দেহ মে তাই না আর আরেকজন জানি আমি আরেকটা লোক আমার কেউ উনি বাইরের রাষ্ট্রে থাকেন এক ছেলে দুই ছেলে তিন ছেলে এক ছেলে দুই ছেলে পর মনে মনে ভাব পরবর্তী হবে তিন নাই চার চতুর্থ নাই ওই ছেলেই জিজ্ঞেস করা হচ্ছে কি সংবাদ পুরাতন সংবাদ নতুন সংবাদ না মানে ভালো লাগছে না আরকি সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ যাকে যা দিবে তার উপরে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে যদি উভয় দেয় আল্লাহাম আচ্ছা যাই হোক ধারণ করলো আবার দুই বছর পর্যন্ত দুধ খাওয়াল এই জন্য বুঝা যায় দুই সময় সময়সীমা দুধ খাওয়ানোর সময় কত দুই বছর দুই বছরের ভিতরে দুধ ছাড়ে দুধ ছাড়ায় করো আর তোমার মা বাবার শুক্রিয়া আদায় করো হ্যাঁ আল্লাহ তাহলে আমরা কত নাহ একটা কিছু হয়ে গেলে মায়ের সাথে খারাপ ব্যবহার এক গেলে সাথে এরকম করে কিনা মানুষ করবে আল্লাহ বলে তাহলে মা বাপ কে যা খাওয়াবে কম হবে কিনা আমরা তো মনে করি আমরা তো মনে করি মাসা মা খাওয়ালে হ্যাঁ কমে যায় দশ টাকা দিয়ে দিলাম অনেক দিয়ে দিয়েছি শুধু বাপ শুধু খাই খাই কিছু করে না কিছু করে না তুমি যদি মনে করো তোমার বাপ কিছু করে না শুধু খায় আর এই যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলে তুমি বিশ্বাস করো আর তুমিও যদি হালিস আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য তোমার বাপকে দিয়ে থাকো তোমার মাকে দিয়ে থাকো আর তারা যদি তোমার উপর সন্তুষ্ট থাকেন তাহলে তোমার জন্য জান্নব হয়ে যাবে জন্নত শূন্য তো হবে না জন্নত কি হবে পাওয়া যাবে মাবার সন্তুষ্টির উপর নির্ভর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির নির্ভর হচ্ছে মা সন্তুষ্টির উপর আচ্ছা মা অসন্তুষ্টির উপর নির্ভর হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। তাহলে কি বোঝা গেল যদি মা সন্তুষ্ট থাকেন তাহলে আন্দোলন আমাদের কি আল্লাহ বলেন তুমি আমার সুক্রিয় তাহলে যে মা মাধ্যমে আমি আসলাম তাদের তো সুক্রিয়া আদায় করবো অন্যদিকে কেউ যদি আমার প্রতি হাসান করে তাকে তারও সুক্রিয়া আদায় করা উচিত কেউ আপনাকে কিছু দিল বাবা দুনিয়া দিল অতবা দিন দিল আপনাকে কিছু শিখালো আপনি আপনি আপনার উস্তাদ কোরআন শিখালো আরিবা শিখাল অতবা এ বিসিডি শিখালো অপনার উস্তাদ কিনা তাদের সুক্রিয় আদায় করা উচিত আচ্ছা আমরা বুঝি একটা সৌদি আমাকে দিলো এক হাজার রিয়াল খুব সুন্দর রিয়ালের গুরুত্ব বেশি আল্লাহ ওর জন্য আর যে ছোটবেলা আমরা যাদের কাছে পড়েছি ছোটবেলা ওদেরকে যেন না বলি এখন বড় হয়ে গেছেন বড় হয়ে আরেকজনের কাছে আলহামদুল্লাহ কিন্তু আসল যারা মূল জ্ঞান আপনাকে দান করেছে প্রাথমিক জ্ঞান যারা দান করেছে আপনাকে এদের হক বেশি আল্লাহর সালাম তাই বলেছেন আদায় করো না সে আল্লাহর আদায় করেন কিছু নেই সালাম তো আপনারা যদি মনে করেন এক জায়গায় আপনারা একজন উস্তাদ এসেছেন বাংলাদেশ থেকে হ্যাঁ ও বেদাতি হলো বা অন্যরকম যদি কাবিরো হয় তবুও তার একটা হক আছে উস্তাদ আছে কিনা আমাদের বাংলাদেশের স্কুল কলেজ কলেজিটিতে অনেক উস্তাদ শিক্ষক রয়েছেন যারা হিন্দু বিন্দু খ্রিস্টান থাকতে পারে কিনা আমার উস্তাদ ছিল একটা ওই হিন্দু ইংলিশ উস্তাদ আমার আচ্ছা হ্যাঁ উস্তাদ আমি জানিনা এখন পুতায় গেছে কিনা ছোটবেলা তো স্মরণ নাই এখন যদি আমার আমি তাকে পাই অবশ্যই কাবের হলেও তার একটা রেসপেক্ট পাওয়ার বা সম্মান পাওয়ার উপযোগী হিসাবে যে উপযোগী না সেরকম রেসপেক্ট আমি তাকে করবো না এই জিনিসটা বুঝবেন আপনি আপনার উস্তাদ কেমন আছে উস্তাদ চা গাহা সাহওয়া এই সেই খেজুর টুকুর খাওয়ালেন ঠিক না হিন্দু উস্তাদ কিন্তু হিন্দুস্তান্তি বলতে পারেন সৌদিদের মতো আর যদি এরকম না খায় কপাল সুমু কুলাকুলি করি তাদের ইজ্জত বেশি যা যা নাস্তা বাস্তা সব করাই তৌভিক না কি করবে খালি তিক আছে এগুলো ছাড়বো না আল্লাহ দে আল্লাহর প্রতি খরচ করলে কি হয় আল্লাহ বরকত দে আমার কিছু মানুষ আছে এরকম একটা খরচ করতে চায় না এখন ওনাকে আছে সেদিন আমাকে বললেন সাহা মাসে সত্য আল্লাহ এ তো টাইট কেন তুমি যা খাবে আল্লাহ রসুন বলেছেন তুমি যা খাবে তা হবে তোমার তুমি যা পড়বে তা হবে তোমার আর তুমি যা শতকা ফেরাত করবে তা তোমার আর যা রেখে গেলে তা তোমার বলুন তো আল্লাহ বল তোমাদের মাল সম্পদ তার নিজ মাল থেকে বেশি প্রিয় তোমাদের মধ্যে থেকে কে আছে যার কাছে তার উত্তরাধিকারীর সম্পদ বেশি প্রিয় তার নিজ সম্পদ থেকে এরকম কেউ আছে নাকি আমার কোথাও বুঝতে না না না আবার বলি আপনার উত্তরাধিকারীর মাল আপনার কাছে বেশি প্রিয় না আপনার নিজ মাল আপনার কাছে বেশি প্রিয় তাইলে এখন বুঝে বুঝে এসছি আপনার সময় বললেন তাহলে আপনি যেটা খাবেন আপনি যেটা পরবেন আপনি যেটা সতকা করবেন ওইটা হচ্ছে আপনার মাল আর যে যা রেখে গেলেন তা হচ্ছে আপনার উত্তরাধিকারীর মাল তাহলে যে মাল আপনার নিজের জন্য রইল ওইটা তো আপনার কাছে প্রিয় হওয়া উচিত কিন্তু আমরা বেশি আমাদের কাছে বেশি প্রিয় উত্তরাধিকারীর মাল আমার নিজ মাল না সবাই বলি নামিল আমারই কাছে সকলকে ফিরিয়ে আসতে হবে আল্লাহ রবাহ আলমিন মা বাবার কথা বললেন কিন্তু সামনে বলছেন খবরদার মা যদি আমার সাথে সিরিক করার নির্দেশ দেন তখন তুমি তাদের কথা মানবে না যদি আমার সাথে ব্যাপারে আল্লাহ তোমার আল্লাহ কোনো দলিল পেশ করেননি বা তোমার কোন জ্ঞান নেই ফালাহুমা এই অবস্থায় তুমি তাদের আনুগত্য করবে না আর তুমি তাদের সাথে সদ করবে পৃথিবীতে তাই মা যদি বলেন আপনি নজর মানুন অথবা আপনি শাহজাহার দরগায় একটা বকরি দিন হবে না সবাই বুঝতে পাচ্ছেন আপনার মা আপনার বাপ বুঝেনা লিপ্তি বাড় হোক আর মৃত পীর হোক একটা মান্যত করছে বাবা বলছে বাবা খুশ হলে আল্লাহ খুশ হবে এটা আমার কোনটা আর আরেকটা মৃতপীর অনেক মানুষ আছে আমরা তো বর্তমানে বর্তমানে এই জমানা আধুনিক জমানা ডিজিটাল জমানা তাই না ইউটিউবে সব দেখা যায় বন্ধ দাড়িয়ালা মিন দাঁড়ি দাড়িয়ালা জামা সুন্দর দাঁড়িয়ে সুন্দর সফেদ বসে আছে আর তার কাছে তার মরিদানরা আসছে ইন আলিল একটা মহিলা এসে হ্যাঁ তার সামনে এসে তাকে পয়সা দিল আর তার পায়ে করে চুমো খেলো আপনারা দেখেছেন এটা এটা তো ইউটিউবে আমরা দেখছি ও যে ক্ষতন গোগড়ন আরেকটা দেখলাম সে বন্ড ওই রকমই টুবি বন্ড নারুদ্দিন দাঁড়ি পীর পীর যুবতী এরকমই হতে পারে হা দা বন্ধ পীর বলতেই বন্ধ কি আর পীর আর পীর আর বন্ধ আর বন্ধ হক আর না কি হয়তো একটু বন্ধ আমি কম আর একটার মধ্যে বন্ধ আমি বেশি আল্লাহর কোন জায়গায় বলেননি আমার পরে তোমরা পীর ধরবে আর পীরা তোমাদেরকে তরাই আবে কোথায় নাই কি বলেছেন তারা টুফি কুমাম আল্লাহ আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম একটা হচ্ছে আল্লাহর কিতাব আরেকটি হচ্ছে আমার সুন্না এই দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল হবে না করছে তবুও বাংলাদেশে গেলেনা আমার পীর খবরদার বুঝেন আকলিদা ঠিক করুন পীরবীর নাই কোরআন আছে আল্লাহর কালাম আছে আর নবীর আছে এই হলোই আমার আমাদের আদর্শ আপনি হয়তো বলুন আমি কিরকম জানবো আলিমকে জিজ্ঞেস করুন কোথায় আসলো তুমি কাকে শিখবে কার কাছে আলিমের কাছে আর আরেকটা হচ্ছে বন্ড এইসব বন্ডরা কি না করে যাদেরকে আপনারা বলেন হক পীর ভিতরে গিয়ে ঢুকুন কি অবস্থা তাদের যাদের কে বলা হয় হক হৃদায়ত দিয়েছে বেশি না বুঝি কম তো বুঝেছি যদি রব আলমী হৃদায়ত না দিত তাহলে হয়তো আমি বড় পীর হতাম উপস্থিত সময় হেদায়তের মালিক কে আল্লাহ দিয়েছে বলছে না ওই স্তরে যদি পৌঁছে পৌঁছে যায় তাহলে আর শরীয়তের বিধান পালন করতে হবে না একবার আমার এই কুস্তাব পড়াচ্ছেন বড় কিতাব সম্ভবত মুসলিম তিনি বললেন তার এক পীর সম্পর্কে আমরা ছিলাম ট্রেনে ট্রেনে একটা ছেলে এসে গান শুরু করল আমি মনে মনে ভাবলাম ওকে বাধা দিব নাচে আর এরকম করছে তার এবারে তিনি বললেন যখন আমি দেখলাম এর দিন নাচ শুরু করে দিয়েছেন তিনি তখন আমি আর কিছু বললাম না যেহেতু আমার পিচই শুরু করে দিয়েছে নাহিক কোথায় পীর এটা কি হকানি পীর কিছু পীর না নাচ ইসলাম আছে নাচ ড্যান্সিল মানুষকে ধান দেয় ফেলে তারা বলে হক ফির আর না হক পীর আমাদের কাছে কোরআন এবং সুন্না আছে হক আর না হক নেই যা হক তাই বলছি আল্লাহ তুমি আমাদেরকে হৃদায়ত দান করো বুঝার তো অভিগ্ মা বাপ যদি বলেন তাদের কথা তোমরা মানবে না কিন্তু পার্থিব জীবনে তাদের সাথে সম্মানের সাথে কথা বলবে বেয়াদি করবে না বড়দের সাথে সদ ব্যবহার করবে ভালো ব্যবহার করবে বেয়াদবি করবে না একজন মুরব্বী দেখেছেন ও একদম জাহিল ঠিক না অনেক হয়তো সত্তর বছর পঁয়ষট্টি বছর বয়স আলহামদু পর্যন্ত জানা না কিরকম বলা যায় আপনি তার সাথে সদ ব্যবহার করে আমার সাল্লা আল্লাহ এরকম হিকমতের সাথে বুঝাবেন আদর করে একটু বয়স অনেক হয়ে গেছে এরকম বললে হবে আল্লাহ বলছেন ও সাহেব যারা আমার দিকে রুজু করেছে তোমরা তাদের পথে চলো তুমি তাদের পথে চলো তাহলে আপনি বলবেন আমি কোরআন এটা হবে না আপনাকে যারা আছি আমরা নমাজ শিখতে পারবো না বই আর কোরআন আর সুন্না পড়ে নমাজ শিখতে পারবো না যদি আরেকজনকে না দেখি সে নমাজ কিরকম পড়ে থিওরিক্যাল জ্ঞান একটা আর প্র্যাক্টিক্যাল জ্ঞান একটা নমাজের সলাৎ কিরকম এত সত্যে অনেক মানুষ ভুল করে নে হয়তো বলে না আমি হানভি মধবের পড়ি তরিকা হানভি মধবের তরিকা অবশ্য জানে না আছে কিনা তাহলে শূন্য তরিকা শিখবে কিরকম তাই আমরা সুন্নাত طریقہে সালাত সবাই শিখি আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন ওয়াতাবিউ সাবিলামান আনা বাইলিয়া ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ কাফা আল্লাহ বলেন তারপরে তোমাদেরকে আমারই দিকে ফিরে আসতে হবে আর যখন তোমরা আমার কাছে ফিরে আসবে ফাওলাবিউকুম বিমা কুনতুম তাআমালুন আপনার মনে যা আছে সব হয়তো আমি জানি না আমার মনে যা আছে আপনি আমার মনের কথা জানেন না জানেন কিন্তু জানে কে আপনি এখানে আসলেন কোন উদ্দেশ্যে আল্লাহ জানে মসজিদে গেলেন কোন উদ্দেশ্যে আল্লাহ জানে মসজিদে এখানে তো চুরি কম হয় বাংলাদেশে পকেটমার আর জুতা চুরি গড়ি চুরি কি হয় মসজিদে যদি বলি বেশিরভাগ একটা মানুষ সুবাহ তার ঘড়ি বয়স্ক হালকাডি ছিল পঁচিশ হাজার টাকার আগে আডো দাম হ্যাঁ অনেক বেশি সবাই জানে এখনো বেশি পঁচিশ হাজার টাকা করে হয়তো খুলে উজু শেষ পরে উজু শেষ আবার হাতে নাই এবার চিলা শুরু করলেন আরকি কি বলার টাকা করে নিয়ে গেছে সুবাহ আচ্ছা আপনি গেলেন মসজিদে ও নিয়ে চলে গেছেন আপনি তো সুদ খুব সুন্দর করে মনে পড়ছে হ্যাঁ কিছু বুঝতে পারছেন হ্যাঁ নিয়ে গেছে এরকম নেই কিনা জুতা আবার আমাদের অনেক মানুষ এরকম আছে আর একটা বস্তু আপনি সলাাদ শুরু করেছেন দেখছেন একটা চুর আপনার মাল চুরি করে নিয়ে গেছে আপনি এই সময় নোয়া পড়বেন না তাকে ধরবেন বলবেন না আল্লি সালাম সালাম না পর্যন্ত তাকে ধরব না ঠিক না ভাই আরো কিছু মানুষ আছে নাম সলাতে গেছে মোবাইল তো নিয়ম মতো নিয়ম হলো মোবাইল সাইলেন্ট রাখা আমরা বন্ধ রাখা সলাতে সময় কিন্তু সে বাই চান্স মনে মনে ভুলে গেছে এখন বেল পাচ্ছে না কি আর বের করে আর ইয়ে করতক্ষণ পর্যন্ত নমাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এটা ক্যান্সেল করবো না দেখুন তো এরকম করবে না চোরকে ধরতে হবে আল্লাহ আমাদেরকে দিন তো আলোচনা করলাম এই আয়াদ থাকলাম পরবর্তীতে সামনে ইনশাআল্লাহ আল্লাহ আলিম وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صلِّ وسلِّ مبارِك على نبينا محمد وعلى آله وصحبه يجمعين